रचना कर करबी मुहम्मद ना किए रात रा এই সাবান মাসের পনেরো তারিখে রাতে নাকি তিনি সাথী সঙ্গীতকে নিয়ে দলে দলে কবর জিয়ারত করেছেন একেবারে ডাহা মিথ্যা কখনো দিনে কবর জিয়ারত করেছেন একবার নবী সাল্লাম মায়ের ঘর থেকে মায় যখন ঘুমিয়ে গেছেন উঠে হেঁটেছেন কবর জিয়া করতে বাকি যেটা আমাদের লোকেরা জান্নাতুল বাকি বলে এই জান্নাতুল বাকি নামটা উহুল কারণ জান্নাতুল বাকি মানে বাকিতে যদি কবর পাই যায় তাহলে জান্নাত তাই না জান্নাতুল বাকি নাম কোন হাদিসে নেই আর যদি কেউ বলে আছে তো নিয়ে আসু একটা হাদিস লাগবে বেশি লাগবে না জান্নাতুল বাকির নাম দেওয়া বিদাত আর মক্কার কবরস্থানের নাম জান্নাতুল মোয়াল্লা বলা হ্যাঁ দেখেন আপনারা যাবেন ওইখানে তো আলমোয়াল কবরস্থান মাকবা মানে কবরস্থান হ্যাঁ আর এখানে লিখা আছে মাকবরাতুল বাকি মাকবরাতুল বাকি বাকির কবরস্থান আর আমাদের লোকেরা জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লা দিলেন জান্নাতে মক্কায় মল্লি জান্নাল আর মোদিনাই মরলি জান্ন আর ওখানে কবর পেলে দিন থাকা নাই থাকা নামাজির নাম এসব নাম বলবেন না বলছিলাম দলে দলে কবর জিয়ারত করা এটা ইসলামে নেই নবিয়ে সাল্লাহাম এক বছরও কেউ প্রমাণ করতে পারবে না যে পনেরো সাবানের রাতে কবর জিয়ারত করেছেন লোক দাওয়াত কিসের জিয়াফতের জিয়াফত কবর জিয়ারতের জিয়াফত দিয়ে দিল একবার প্রমাণ করেন তো নবী সালাম কোন সাহাবির হ্যাঁ নিজের স্ত্রীর নিজে তিন মেয়ে মারা গেছে তার সামনে নিজের আত্মীয় স্বজন বলেছেন চলো আমরা তাহলে এটা তরিকা বিদাত হ্যাঁ তরিকা বিদাত কবর জিয়ারত করতে যাবেন আখেরাত শরণ করার জন্য আপনি একা গেলে বেশি আখেরাত একা গিয়ে যেইভাবে আপনি কবরের সামনে কাঁদতে পারবেন লোকের সামনে হতে পারবেন না যদি আপনি মুখলে ছিল লোক দেখানো নিয়ত আসতে পারে না নবীলাম ওইভাবে দল বেঁধে কবর জিয়া করতেন না নবীকারী সাল্লামের যুগে কবর জিয়ার জিয়াফত ছিল না বোঝা গেছে কিছু দোয়া করে আসবো তাদের হবে। আল্লাহ আকরুল আলম যেন সমস্ত রকমের আহ বিদাত থেকে শির্খে বেঁচে থাকার তৌফিক দান করেন আর সন্নত গুলি করার তৌফিক দান করেন